আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহামিলাম পৃথিবী বাংলার দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি যুবকদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য বর্তমান সময়ে বিশেষ করে মুসলিম জনপদে ইমান আমল এবং আকিদা বিষয়ে মানুষকে সচেতন করা তাদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যুবকদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে যুবকরা কীভাবে ইসলামী আদর্শ দিয়ে নিজেদেরকে গড়ে তুলবেন এবং তারা তাদের এই দায়িত্বটি কিভাবে পালন করবেন এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য স্টুডিওতে তিনজন বিশেষজ্ঞ ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি প্রথমে আমরা আপনাদের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সর্বদানে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদুল্লাহ আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর এবং আমাদের সঙ্গে আছেন শেখ শাহিউল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা একটি দেশের সবচেয়ে প্রাণ শক্তি হচ্ছে যুবক যুব সমাজ তারাই হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি দেশের অনুপ্রেরণা এবং বলা যেতে পারে প্রাণ শক্তি এই যুবকদেরকে সচ্চরিত্রবান করে গড়ে তোলা এবং তাদেরকে ইসলামী মূল্যবোধ ও আদর্শে তৈরি করে তাদেরকে সৎকর্মশীল করে তোলার ক্ষেত্রে ইসলামের ভূমিকা এবং শিক্ষা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে যেমন রয়েছে আল্লাহ সুবাহর বাণী আল কোরআন এবং সেই সঙ্গে রয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের শিক্ষা আমরা এই বিষয়টিকে যুবকদের সামনে তুলে ধরার জন্য আমি প্রথমে আমন্ত্রণ জানাবো আমাদের সাহেবকে যে যুবকরা সৎকর্মের মাধ্যমে এই যে সৎকর্মশীলতা এর মাধ্যমে যে তাদের দায়িত্ব পালন একটি চমৎকার সমাজ গঠনে যে তারা ভূমিকা রাখতে পারে বিষয়টির উপরে আপনি আলোকপাত করুন আসলে এই পৃথিবীতে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্যে এসেছি যেমন জন্ম হয়েছে মৃত্যুটা তেমনি নিশ্চিত সকলকে মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুবরণ আমরা করব এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে এই সংক্ষিপ্ত জীবনে রব্বুল আলমী সৃষ্টি করেছেন কেন ভাষায় খালাকতুল কেনায় ও মানব আর দানবকে রব্বুল আলমী সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য তার ইবাদতকে যতভাবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে রব্বুলা আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য যুগে যুগে আমাদের সামনে মডেল পাঠিয়েছেন তারা হলেন আম্বিয়া আলি হিমুসাল্লাম এদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তলিহিউসাল্লাম তিনি তার জীবন দিয়ে আল্লাহর ইবাদত আমাদের সামনে স্পষ্ট দেখিয়ে গিয়েছেন রসুল সাল্ল তি তার জীবন দিয়ে তার কথা কাজ সমর্থন আর গুণাবলী এবং আল কোরআন আল করিম দিয়ে আমাদের সামনে স্পষ্ট করে গিয়েছেন সাধারণ মানুষের হক বা মানুষের অধিকার তো মানুষের অধিকারটা আল্লাহর ইবাদতের অংশ আর মানুষের অধিকার ঠিক ঠিক মতো আদায় করার সবচেয়ে উপযুক্ত সময় হলো যৌবন যৌবন সুতরাং শ্রেষ্ঠ উম্মত তোমরা তখনই যখন মানুষের সেবা করবে মানুষের কল্যাণ করবে আর মানুষের কল্যাণ করার সবচেয়ে উপযুক্ত সময় হলো যৌবন কারণ শিশু বয়সে নিজেকে নির্ভরশীল অন্যের তত্ত্বাবধানে থাকতে হয় গেলে সুতরাং বয়স যত বাড়তে থাকে আবার শিশু অবস্থায় ফিরে যায় কিন্তু যখন শক্তি সাহস উদ্যমতা গায়ের শ্রম ব্রেন খাটিয়ে মানুষের উপকার করা যায় এর নাম যৌবন আর যৌবনে অন্যের সেবা সম্পাদনের যে উপযুক্ত সময় এই সময়টা কিন্তু শিক্ষার উপযুক্ত সময় আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদেরকে দেখতেছি যে তারা জ্ঞান বিজ্ঞান শিল্প যতগুলো শিক্ষার জ্ঞানের শাখা আছে এই সময়ই কিন্তু তারা এই জ্ঞানের মূল যে অর্জন এটা করতেছে এই ক্ষেত্রে তাদের অর্জনের জন্য যুবক আর এই যুব সমাজের যে পিরিয়ডটার কথা আপনি বলছেন যে এই পিরিয়ডটা হলো মানুষের ও শক্তি প্রদর্শনের সবচেয়ে মক্ষম একটা সময় যেটা আমাদের শাহে সাহেব বলেছেন যে মানুষের জীবনকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি এটা শৈশব একটা তার যৌবন একটা তার বৃদ্ধ তো প্রথমটাও পরের অধীনে হয়ে যাচ্ছে দ্বিতীয়টাও পরের অধীনে নিজের কাজ কোনটা চলে নিজের কাজটা হইল কিন্তু এই যৌবন কালে সে যা করেছে এবং আমরা মহানবীল ইসলামের একটা হাদিস যদি দেখি তিনি সেখানে বলছেন যে কাল কেমত দিন বানি আদমকে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে তো তার তো জীবনের পুরা জীবনেরই হিসাব দিবে সে সর্বপ্রথম কিন্তু পাঁচটা জিনিস হিসাব নেবেন সম্পর্কে উত্তর দেওয়া হয়ে গেলে তারপর পরবর্তীগুলো তাকে এক এক করে এর ভিতরে প্রশ্ন করা যাবে সেখানে দেখা যাচ্ছে যে এই পাঁচটা প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো আনসাবিহি ফিমা আবলাহ যে তুমি যেই জীবন পেয়েছ পঁয়ষট্টি সত্তরটি একশো বছর পেয়েছ তার মধ্যে একটা সময় চলে গেছে তোমার শৈশব ছিল সময় আছে তোমার তোমার চলে বাদ রাখলাম সময়টা যে হাতে আর যা ইচ্ছা তাই করতে পারতে তুমি আহ তোমার টিচারকে ইচ্ছা করলে মানছো ইচ্ছা করলে মানো নাই তোমার বাবা যে তোমাকে জন্ম দিয়েছে তার কথা তুমি ইচ্ছা করলে শুনেছো অথবা শোনো নাই এরকম একটা সময় তোমার কিন্তু পেরিয়ে গেছে তো এই যে মূল্যবান একটা সময় যে তুমি যা ইচ্ছা তাই করতে পেরেছো সেই সময়টা আল্লাহর পথে অথবা দেশের উন্নয়নে অথবা তোমার নিজের উন্নয়নে তুমি কি করেছ তাহলে এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে যুব সমাজের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ে করার এবং পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াত যদি আমরা দেখি সেখানে একটা মানুষের নাজাতের জন্য দুইটা জিনিসকে উশিলা করা হয়েছে যে আল্লা জিনা আমানু ও আমিলুসলে হাত যে এই দুইটাতে মানুষ নাজাদ পেতে পারে একটা হলো যে সে আর সেই নম্বর হলো কাজ করবে হজে হইতে পারে মানুষের উপকার হইতে পারে দুনিয়ার উপকার হইতে পারে সমাজের যেসব কাজ জনগণের কল্যাণে লাগবে সেই সব কাজ হইতে পারে মানব কল্যাণ মূলক কাজ হইতে পারে তাহলে দেখা যায় যে সৎকর্মের যে কাজগুলো এই কাজগুলো আমরা একটু আগেই দেখলাম যে ওটা করার একমাত্র অথরিটি কিন্তু আসলে এই যৌবনের যেই বয়সটা এই বয়সটা অন্য সময় তদারকি করার দেখার সময় তো সেই জন্য যুব সমাজের যেই সময়টা তার পার করছে অথবা তার কাছে যে শক্তিটা আছে এই শক্তিটা যদি এই কাজটাই ব্যবহার করতে পারে তা তাহলে সে এমন সময়ে এমন একটা কাজ করে গেল যেটার জন্য তার এই সময়ে অর্থাৎ দুনিয়াতে সে কিন্তু তার প্রতিদান পাচ্ছে তার প্রতিফল পাচ্ছে তাকে মানুষ স্মরণ করবে তার কথা যুগ যুগ ধরে রাখবে সৎ আমল করে তার পুণ্য অর্জন করবে আর প্রচলিত যে সমস্ত পাপাচার আছে এগুলোকে বর্জন করে নিজেকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলবে তো ধন্যবাদ আমাদের ডক্টর আমরা একটু সাইখের কাছে আসি এই ইবাদত করা ইবাদতের মুখম সময় বলা হয়েছে যৌবন কালকে যৌবন কালের ইবাদত আল্লা সব তো আল্লাহ রসুল তাই না করবে আমরা যুবকদের যৌবন তার সৎসাহস উদ্যম উৎসাহ এই সম্পর্কে আমরা আলোচনা শুনতে ছিলাম যে যুবকের যৌবন আল্লাহর এবাহতে যদি কাটাতে পারে তাহলে আল্লাহ সম্মান পাশাপাশি যে যুবক তার যৌবন আল্লাহর এবাহতে ব্যয় করবে আল্লাহর এবাহতের ভিতর দিয়ে তার যৌবন কাটবে নামাজের ভিতর দিয়ে জিকিরের ভিতর দিয়ে মানুষের সেবা মানুষের উপকার করা এর পিছনে তার জন্য মহা সৌভাগ্য বই আনে কিন্তু এর থেকে আমরা একটা জিনিস আরো বুঝতে পারছি যে এত বড় সম্মান লাভ করার সুযোগ খুব কম যুবক করে থাকে জি কম যুবকি এটা নিতে পারবে কারণ এত বড় সম্মান রয়েছে কিন্তু এটা কেন আল্লা রসুল বলছেন এই জন্যই বলেছেন যে যুবকরা যৌবন পেয়ে এমাদর থেকে গাফিল তার যৌবন পাওয়ার পরে তার যৌবন তাকে উত্তেজিত করে তাকে উদ্বুদ্ধ করে নানান রকমের থাকে অথচ বিভিন্ন রকমের পাবাচারে লিপ্ত হওয়ার জন্য এবং তখন যুবক তার তার্য এবং তার উন্মাদনা তাকে এমনভাবে করে এমন তাকে নিজেকে যে যুবকের যৌবন সময়টা যে কত মূল্যবান কিন্তু शक्ति पा वृद्ध के देखा गया मैदान से संरक्षण कर दर्शक श्रोता আমি জানি আপনারা দেখছেন বাংলা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 যৌবন যখন আসে তখন যুবক তো অধীর অস্থির অনুভব করে সে এটা চিন্তা করতে পারে না যে আমার যৌবন আবার কখন আবার যাবে সে মনে করে যে সহসাই তার যৌবনটা ফুরিয়ে যেতে পারে কিন্তু আরবি এক সাহেব বলেছেন যে তা আল্লাহ মিয়া কোন আমার জীবন থেকে যৌবন কখন যে চলে গেছে যেন আমার আবার যা মাসি বি কায় আমাদেরকে উৎসাহিত করেছেন তখন সে যুবক তার যৌবনকে সার্থক সুন্দরভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছে আসলে এই পৃথিবীতে আমরা সবাই মারা যাব মৃত্যু এক অমুঘ বিধান অঙ্গনীয় বিষয়ৃথে তার নতুন জীবন পায় মানুষ বারবার তার কথা বলতে থাকে আর এটাই হলো দোয়া কাজ যত বেশি করবে ব্যক্তি সহজ কথা ইবাদত যত বেশি করবে আর ইবাদতের মধ্যে মানুষের উপকার যত বেশি করবে আর উপকার করার জন্যে শক্তি सुंदर कर्म এটা তার জীব জীবন একজন একটা ঘটনা লিখছেন যে একটা লোক তাকে মৃত অবস্থায় তাকে মানুষ বহন করে নিয়ে যাচ্ছে লোক প্রশ্ন করে এই লোকটা কি জীবিত না মৃত তখন যে শ্রোতা শুনতেছেন তিনি সবিশয় জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার কোন জ্ঞান বুদ্ধি নাই নাকি কি প্রশ্ন করছে কি ধরনের প্রশ্ন করছে লোকটা মরে গেছে দাফন কাফন পরে এখন তাকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে বহন করে কবরস্থ করবার জন্য তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন যে তার যদি কোনো ভালো কর্ম থাকে অমর জীবন তার চমৎকার জীবন লাভ করে আর যদি তার কিছু না রেখে যায় তাহলে হারিয়ে গেল আর কি তার আলোচনা পৃথিবী থেকে মুসল মানুষ মরলেই সে মরে যায় না বরং তার কর্মের ভিতর দিয়ে তিনটি জিনিস যায় বলেছেন মোহাম্মদ কবর পর্যন্ত তিনটি জিনিস যায় এক যায় তার পরিবার পরিজন দুই নাম্বার যায় তার ধন সম্পদ আর তিন নাম্বার যায় তার নিজের কাজগুলো দুইটি জিনিস ফিরে আসে কবর থেকে আবার ফিরে আসে না এই পৃথিবীতে যৌবন বয়সে নিজের যৌবনকে ব্যবহার করে মানুষের উপকার যে ব্যক্তি করে আল্লাহ তাকে ভালোবাসেন আরসের মালিক তাকে ভালোবাসেন মানুষজন তাকে ভালোবাসে একটা হলো সদাকাতনিয়া মানে মানুষের উপকার মানুষের উপকার করা করে যেটা যৌবনে জীবন দিয়ে করা যায় পরোপকারের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টা একটা দেশের একটা জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ যেটা আমরা দেখিদের পক্ষে একটা হাদিস মনে আমরা উল্লেখ করতে পারি চলো মহান বিশ্বাহ ইসলামের জীবনের আমরা দুইটা বিষয় আপনাকে এখানে নিয়ে আসতে পারি একটা হলো যে উনি নবী হওয়ার আগের যে সময়টা এটাকে আপনি যুব সময় বলবেন যুবক ছিলেন উনি চল্লিশ বছরের যেহেতু তার আগের যে সময় এই সময়টাই যে উনি সৎকর্মে মানুষ ব্যয় করা এটা শুধু ধর্মের জন্যই সে করবে ধর্মেই তাকে বলতেছে বিষয়টা এরকম না যে সৎকর্ম যদি কেউ করে সেটা তার দুনিয়াতে যেটা সাহেব বলতেছিলেন যে এখানেও কিন্তু প্রতিদান পাবার মতো আর পরকালে তো তার নিশ্চয়ই আছে এবং দেখা গেছে যে মহানবাহাম পঁচিশ বছর বয়সের আগেই উনি যে ব্যবসা যে সময় দিতেন সে ব্যবসা সততার সাথে বিভিন্ন কাজের কারণে আলামিন এবং দেখা যায় যৌবন বয়সে যে এই যে মানুষের বিশ্বস্ততা অর্জন করা তাই না এটা কিন্তু আমরা আমরা দিন ধর্ম এই বিষয়টা কিন্তু আমরা নর্মালি শুনলেই মনে করি যে এটা একটা কোন নির্দিষ্ট ইবাদত বন্দীর বিষয় এটার নাম হলো দিন এটার নাম হলো ধর্ম এই আমরা মনে করি কিন্তু মহান রাজলাম বলছেন যে আসলে দিনের যে মানুষ যেটাকে বুঝে যে নামাজ রোজা হ জাকাতে যেই সব ইবাদতগুলো আছে এগুলো দিন প্রতিষ্ঠার মুখ্যম বিষয় না দিন প্রতিষ্ঠা হবে এই জন্য যে এই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে স্থিতিশীল লাভ করবে তো সেটা কি উনি বললেন যে ধর্ম মানেই হলো পর উপকারিতা পরোপকারিতা কিভাবে হবে না প্রথমে আল্লাহর কথা আছে রাচুলের কথা আছে শেষে যায় যে আমার জন্য সে পরোপকারিতায় মানুষের উপকারে মানবতার উপকারে সে কাজ করবে এবং এই কাজটা কখন করতে পারে এই পিরিয়ডটা শক্তি সামর্থ্য সময় সে ব্যয় করে তার এই মূল্যবান সম্পদটাকে সংরক্ষণ করতে পারে সংগ্রহ করতে পারে এবং এটাকে কাজে লাগাইতে পারে এবং এই যে যৌবন কালে যে যুবকরা সৎকর্ম সম্পাদন করবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে সেটা হলো যে এই যৌবন বয়সেই এই যুবকরাই কিন্তু স্বপ্ন দেখে যুবকরাই জাতিকে নিয়ে সমাজকে নিয়ে এগিয়ে যাওয়ার তাদের ভিতরেই কিন্তু এই যে মানসিক যে এগিয়ে যাওয়ার মানসিকতা সাহসিকতা যে কোনো একজন বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষের কাছে কোনো বিষয়ে প্রস্তাব দিলে সে হয়তো ভীত হয়ে যাবে সে হয়তো বলবে যে এটা সম্ভব না কিন্তু যুবকরা সেখানে কি করে ঝাঁপিয়ে পড়ে এটা তাদের একটা আলাদা বৈশিষ্ট্য যে কারণে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখনই দিনের একামতে দিনের জন্য ডাক দিয়েছেন সবার আগে কি করেছে যুবকরাই এবং তারা সব বিষয়ে অবদান রেখেছে ব্যাপারটা হলো যে সবচেয়ে বড় কথা একটি সুন্দর সমৃদ্ধ দেশ জাতি সমাজ পরিবার জীবন গঠনের জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে আমি আমাকে অন্যের কল্যাণে নিবেদিত করবো সকলের তোরে কবির কথাটা তো ইস্তামের কথা জীবনের কথা এবং যৌবনের কথা সম্মানিত যুবক ভাইয়েরা যৌবনকাল মানুষের জন্য আল্লা সুবাহান ওয়া তালার এক মস্ত বড় নিয়ামত এই নিয়ামতকে যথাযথভাবে সদ ব্যবহার করার মাধ্যমেই একজন যুবক জীবনে সফলতা লাভ করতে পারেন দুনিয়ার জীবনে সফলতা সেই সঙ্গে পরকালীন জীবনে সফলতা এই দুয়ে মিলেই একটি মানুষের জীবন হয় সার্থক আল্লা সুবাহানা মানুষের জন্য যে জীবন বিধান দিয়েছেন এটি একমাত্র কল্যাণকর এবং মুক্তিদানের জন্য একমাত্র পথ সেজন্য আমি যুবকদের আহ্বান জানাবো নিজেদেরকে সৎকর্মশীল করে নিজের দেশ জাতি এবং নিজের দিন ও ধর্মের প্রতি দায়িত্বশীল হওয়ার আল্লাহ আল্লা সুবাহন তালা আমাদেরকে এই দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহারক কখনও কয়েক ফোঁটা পানি একজনের ত্রিসকা মেটাতে পারে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 सबचे गुरुपूर्ण हल पे पदचिह मुक्त हस्ते दान करदचि रेखे जाचालित करते हैं प्लीज टी मानवतार समाधान ডোনে জাকাত পাঠিয়ে দিই রোড কে সমর্থন করুন জিরো এবং জাকাত সুইফ্ট ঠিকানা কোড আই বি ডবল টু আই ব্যান জি বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট जो डबल वन थ्री टू थ्री जिरो वान इो अट नंबर जिनो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो